আলী রাজ তাল্লাহ্ন বর্ণিত যে একদা ফাতেমা রাজে আলাহ তালান্নাহা যাতা ব্যবহারে তার হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী সাল্লু আল্লাহ সাল্লাম এর কাছে আসলেন তার কাছে নবী সাল্লু আলাইস্লাম এর নিকট দাস আসার খবর পৌঁছেছিল কিন্তু তিনি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে পেলেন না তখন তিনি তার অভিযোগ আয়ুষার কাছে বললেন নবী সাল্লু আল্লাম ঘরে আসলে আয়ুষা রাজেলাহ তালান্না তাকে জানালেন আলী রাজে আলাহু তালাহু বলেন রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম তখন তিনি আমাদের কাছে আসলেন আমরা উঠতে চাইলাম কিন্তু তিনি বললেন তোমরা উভয় নিজ স্থানে থাকো তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসলেন এমনকি আমি আমার পেটে তার দু পায়ের শীতলতা উপলব্ধি করলাম তারপর তিনি বললেন তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানাবো না তোমরা যখন তোমাদের শয্যা যাবে অথবা বললেন তোমরা যখন তোমাদের বিছানায় যাবে তখন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু একবার বলবে এটা খাদিম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণদায়ক